আল্লা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 एक जो दुनिया लोभी नारी जाते दुनिया एक दाश भी मानस के जीते सबकि सामने उपस्थापित स्वर्ण रौप्य दास देशी क्षमता सबकि ये आल्ला रबस्था थे उद्धार करके उद्धार करालीम सम्प्रदाय जालिम व्यक्ति दूरे सर उधार कर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 বলেছেন ইমরানের কন্যা মারিয়াম ফের আসিয়া এবং খাদিজা ও ফাতিমা ফাদুত আনহা এই চারজন হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ চার নারী সুমান আল্লাহ আমরা ফেরাউন হচ্ছে সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে উদ্ধত অহংকারী নিকৃষ্ট কাপের অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন অন্যতম সুহান আল্লাহ এটা হলো সুমান উল্লাহর পক্ষ থেকে একটি দৃষ্টান্ত যে সত্যিকারভাবে যদি কোনো ব্যক্তি ইমান অর্জন করতে যায় তাহলে যে কোনো পরিবেশ থেকে সে ইমানে মূল্যবান সম্পদকে অর্জন করতে পারে ফেরাউনের মতো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 ইসা আলাহিসাল্লামের মা ছিলেন ইমরানের কন্যা মারিয়াম অপর দিকে ফেরনের স্ত্রী আসিয়া তিনি মোহা আল্লাহিসাল্লামের মায়ের ভূমিকা পালন করেছেন সরাসরি মা ছিলেন না কিন্তু মায়ের মতো তাকে লালন পালন করেছেন অপর দুইজন এবং ফিমা আদি তোলাহা তারা ছিলেন আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্কযুক্ত আমরা জানি খাদিজা রদুলানহা তিনি হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহামের স্ত্রী উম্মুল মুমিনিন এবং ফাতিমা দিল্তালহা তিনি হচ্ছেন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 যদি তারা ইমানকে বর্জন না করে তাহলে তাদেরকে শহীদ করে দিচ্ছে কাজে এই সংবাদ যখন প্রকাশিত হয়ে গেল আসিয়ার ব্যাপারে ফেরাউন তার সভাসদের সঙ্গে পরামর্শ করল এবং অন্যান্য ব্যক্তিদের ভাগ্যে যা ঘটেছে তার সিদ্ধান্ত নিল আসিয়ার ভাগ্যেও তাই ঘটবে যদি সে ইমানকে বর্জন না করে তাহলে তাকে হত্যা করে ফেলা হবে একই বর্ণনা থেকে আমাদেরকে পাই আসিয়া ইমান ইমানেছিলেন সেই জাদু প্রতিযোগিতার পরবর্তীতে যখন তিনি জিজ্ঞাসা করছিলেন যে জাদু প্রতিযোগিতায় কে বিজয়ী হল মুসা নাকি ফেরাউন যখন তিনি জানতে পারলেন সেই প্রতিযোগিতায় সাহিদা মুসা আল্লাহিসাল্লাম আল্লাহ কুমাতাল সাহায্যে বিজয় লাভ করেছেন তখন তিনি ইমানেছিলেন আসিয়া যে প্রাসাদে বসবাস করতেন সেই প্রাসাদে ছিলেন আরেকজন নারী যিনি হচ্ছেন ফেরাউনের কন্যার দাসী বা বিউটিশিয়ান ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দেওয়ার কাজ সেই দাসী করতেন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 এটা সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লাহ আস্লাম যখন দিব্যে আল্লাহ আসাল্লামকে প্রশ্ন করলেন তিনি বললেন সেই ঘটনা দিব্য আল্লাহ সাল্লাম রাসু আসলামকে জানিয়ে দিচ্ছেন তিনি বললেন একদিন যখন তিনি ফেরাউনের কন্যার চুল আসিয়া দিচ্ছিলেন তিরুনিটি তার হাত থেকে পড়ে গেল এবং সেটা উঠানোর সময় তিনি বললেন বিসমিল্লা আল্লাহর নামে ফেরাউনের কন্যা সে বলে উঠল তুমি কি আমার পিতার নাম উল্লেখ করেছ আমার পিতাই তো হলেন আল্লাহ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 এই ঘটনা যখন ঘটল পরবর্তীতে আমরা দেখতে পাই আসিয়ার ব্যাপারে ফেরাও সিদ্ধান্ত গ্রহণ করার জন্য খুবই তৎপর হয়ে উঠল ফেরাউন তার বর্গকে একবার বলল তোমরা আমার স্ত্রীর ব্যাপারে কি ধারণা পোষণ করো তোমরা কি আমার স্ত্রীর কোন খবর রাখো তার ব্যাপারে তোমরা কি মনে করো ফেরাউন এই প্রশ্নের উত্তরে আসিয়া হচ্ছেন নিষদের রানী তার সভাসদক খুবই প্রশংসা করলো তার বিভিন্ন গুণাবলী বর্ণনা দিল ফেরাউন তখন তাদেরকে বলল।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 अल्लाह सुबह चोखर सामने दिल हैुआल्ला ग्रहण कर देहर पर निक्षेप कर देहर मध्य को रूह छा शहदात समय आसिया दुआर ब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 आसमानी वतार वास्तव कह शयान अस्त्र सन्देह एवं संशयर पथ ए अस्त्र दिए शयतान मानुष्ठ सर्वोच्च क्षति साधन चेष्टा चाले जाए मानुषे एक सीमाबद्धता हम मानूष जा देखे तारपेक्षे विचार कर खाली चोखे जो दृश्य देखा जाए से बाह्यिक घटना वृश्यर माध्यम मानुष सबकि विचार करते चाय हे मानुष्टर सीमता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 সাইদ্রা মৌসা আল্লাহ সাল্লামের অনুসারীদের মধ্যে কিসের দ্বন্দ্ব চলছিল কিসের ভয়ে ফেরাউন ভীত ছিল মূল ভয় বা প্রধান ছিল জীবন বিধান বা দিনকে বদল করে দিয়ে আল্লাহ সু দেওয়া জীবন বিধান বা দিনকে প্রতিষ্ঠিত করে ফেলবে এটাই হচ্ছে মূল কারণ যদিও বা ফেরাউন বিভিন্ন সময় নানারকম অভিবাদ প্রদর্শন করেছে বলেছে যে মূসা তোমাদেরকে দেশ থেকে পরিষ্কার করে দিতে যায়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 आनी कुफरी पदती गणतंत्र का व्यवहार करमता अपरदे कुी पथ के बाद दिए दिन कायम सठ सठ कर कारण निर्तित निपीड़ित किबा शहीद प्रथम क्षेत्र जो अपनी क्षमता पे जान ये पर कारण एक लक्ष्य पहुंचान जो अपनी विभिन्न स्थान दिन आपोष पद व्यवहार कर पथ नए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 উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুমাইয়া খাব্বাবিন তারা তো মক্কার সেই প্রথম যুগে সাহায্য বরণ করেছেন কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তারা সেই বিজয়ী কাফেলারই সাথী যে কাফেলায় ছিলেন আবু বকর ওমর ওসমান এবং আলী কাজেই আদর্শগত যুদ্ধের এই বিজয় এটা কখনোই সময়ের ফ্রেমে বন্দী নয় বরং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 সেটাকে তারা রক্ষা করেছেন এবং তার দলবলকে যথেষ্ট সুযোগ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তারা তাদের কুফুরী জীবনবিধানী সিস্টেমের উপরই অটল সমস্ত আয়াত এবং নিদর্শন দেখার পরও আল্লাহর সাথে তারা কুফুর করে যাচ্ছিল উদ্দেশ্যে দাঁড়িয়ে দিল্লা আর ফের তার কওমের মধ্যে ঘোষণা দিল জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়ে ফেরাওয়ান বলল হে আমার জাতি মিশরের মূল্ক রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয় এই যে নদ নদীগুলো এগুলোকে আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে না তোমরা কি দেখছো না আমি কি সেই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে হিনী এবং স্পষ্ট ভাষায় কথা বলতেও প্রায় অক্ষম স্পষ্ট বর্ণনা করতেও প্রায় অক্ষম সুহানুবাহা শুধুমাত্র কোরানে ফেরাউনের প্রসঙ্গ নিয়েই আলোচনা করেননি বরং ফেরাউনের উক্তিকে পর্যন্ত কুরআনে উল্লেখ করেছেন ফেরাউনের কথাকে পর্যন্ত আল্লাহ কোরআনে কোট করেছেন অর্থাৎ সেই কথাগুলো থেকে আমাদের জন্য অনেক সতর্কবার্তা শিক্ষণীয় বিষয় রয়েছে আসুন লক্ষ্য করা যাক প্রথম কথা ফেরাউন কি বলেছিল এক নম্বরে ফেরাওয়ান বলেছিল ইয়া কৌমি আলাইসালি আলী মুলকিল মিসর মিশরের রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয় এক নম্বরে সার্বভৌমত্বের কথা মিশরের সার্বভৌমত্ব এবং রাজত্বকে সে নিজের দিকে আহ্বান করেছে নিজের দিকে সম্পৃক্ত করেছে বিষয়টির আমরা বর্তমান দেখতে পাই। বর্তমান যুগের ফেরাউন বর্তমান যুগের তাগুতেরাও সাধারণদেরকে বোকা বানানোর জন্য যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় সর্বপ্রথমে তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দোহাই দেয় রক্ত দিয়ে স্বাধীনতা আনলাম সার্বভৌমত্ব অর্জিত হল সংবিধান অর্জিত হল এই এক ইতিহাস এক ভাঙা রেকর্ড বাজিয়ে তারা আমার এবং আপনার সর্বোচ্চ পর্যায়ের আনুগত্য যা একমাত্র আলোস ভালার জন্য নির্দিষ্ট সেই আনুগত্যকে কিনে নিতে চায় সার্বভৌমত্ব নিজেদের জন্য তারা দাবি করে ইমানের দাওয়াতের বিপরীতে দাওয়াত দিচ্ছেন আলোসু মহামতালা তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক তিনি হচ্ছেন রব এই বক্তব্যের বিরুদ্ধে নিজের গ্রহণযোগ্যতাকে প্রমাণের জন্য আল্লাহ সুবহামতাল্লাহ রাজত্ব হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ ব্যাপী বিস্তৃত এই মিশরের রাজত্বও আল্লাহ রাজত্বের অংশ আল্লাহ সেই সুবিশাল ক্ষমতার সামনে রাজত্বের সামনে কিভাবে সামান্য মিশরের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 মিশরবাসী যারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি বয়ে চলা নদীগুলো দেখে বিমোহিত হতো ফলে তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করা গেল করল। এগুলো দেখে শ্রেষ্ঠ তোমরা কি দেখত না এই নদীগুলোকে যা আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে মূসা বলছিলেন আল্লাহর রাজত্বের কথা আল্লাহর বরত্বের কথা আর ফেরো বলছে সামান্য মিশরের রাজত্বের কথা যদি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত তারা বিভ্রান্ত হত না চিন্তা শক্তি এমন একটা নিয়ামতলা সবাইকে দিয়েছেন যার মধ্যে চিন্তা করার ক্ষমতাই নেই পাগল এবং এক একজন এক এক কাজে সে চিন্তা শক্তিকে ব্যবহার করে তাদের অন্তর ছিল দূষিত তারা নিজেরাও ছিল এক জাতি তারা চিন্তা শক্তিকে ব্যবহার করত না বুঝার চেষ্টা করতো না এই কারণে আমরা দেখতে পাই মোসা হাতে বিভিন্ন মূর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 বলা হয়েছে অন্ধকে আপনি কখনো দেখাতে পারবেন না বধির ব্যক্তিকে আপনি কখনো শোনাতেও পারবেন রাজত্ব প্রভাবশালী শক্তিশালী অবস্থান এবং সামরিকভাবে বিজয়ী থাকার প্রসঙ্গকে উপস্থাপন করেছে মুসাল্লাহ্লামের দাওয়াতকে অস্বীকার করার একটা অজুহাত বা প্রমাণ হিসেবে কুফারদের এই বাহ্যিক সামরিক শক্তিতে প্রভাবশালী বা বিজয়ী থাকা তাদের হাতে অথরিটি থাকা এই প্রসঙ্গে কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন শুরুতে আমাদের ফেরাউন মুসালিস্লামকে মুসা্লামের দাওয়াতকে আদর্শগতভাবে পরাজিত করা অনেক চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠাই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে সে রাজদরবার থেকে শুরু করে জাদু প্রতিযোগিতা পর্যন্ত প্রত্যেকটি স্থানে ফেরাউন ছিল মিথ্যার পক্ষে মোসা এবং হারুন আলহিমসাল্লাম তারা ছিলেন হকের পক্ষে এটা স্পষ্ট হওয়ার পরেও কেন অধিকাংশ মানুষ ইমান আনল না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 জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবার প্রথমে সার্বভৌমত্বের মূল এটা কি আমার কাছে নেই এই বক্তব্যকে ফেরাউন আরেকটি বাক্যের মাধ্যমে দীর্ঘায়িত করেছিলাম দিয়ে বয়ে যাচ্ছে না তোমরা কি দেখছ না একদিকে নিজের প্রভাব প্রতিপত্তিকে জানান দিয়ে বিপরীতে মৌসা জাতির করুণ অবস্থা শোচনীয় অবস্থা পরাজিত অবস্থা নিয়ে ফেরাউন বিদ্রুপ এটা মুসা আল্লাহলামের জাতির পরাজিত অবস্থা তাদের দাসত্ব তাদের অর্থনৈতিক দুর্বল অবস্থা নিয়ে ফেরাউন খোটা দিল এবং ব্যক্তিগতভাবে আমি কি সেই ব্যক্তি থেকে উত্তম নয় শ্রেষ্ঠ নয় যে ব্যক্তি নিজের পর্যন্ত স্পষ্ট হয়ে বলতে পারে না সম্পর্কে আমরা আলোচনায় বলেছি মুসা আল্লাহামের জিহায় কিছুটা জড়তা ছিল এবং এই কারণে ফেরাওয়ান তাকে সেই ইস্যু নিয়ে হাসি ঠাট্টা বিদ্রোপ করল কটাক্ষ করল তিন পয়েন্ট ফেরাউনের ভাষণে যার সাহায্যে ফেরাউন মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা হচ্ছে তার অর্থনৈতিক সমৃদ্ধিভব ফেরাউন বলল কেন তাকে স্বর্ণের বালা পড়িয়ে দেওয়া কেন তার সাথে না দল বেথে। ফেরাউনের চিন্তা চেতনার দিকে যদি আমরা লক্ষ্য করি ফেরাউন ভালোমন্দ উত্তম উত্তমধম শ্রেষ্ঠত্ব বিচারের জন্য মাপকাঠি কি নিল ধন সম্পত্তি শ্রী মোসাল্লাহ কি নীচ ব্যক্তি হীন ব্যক্তি হিসেবে আখ্যা দিচ্ছে কারণ তার বক্তব্য অনুসারে মোসা যদি যার কাছে বেশি ধন আছে সে শ্রেষ্ঠ যার কাছে ধন সম্পত্তি নেই তিনি হচ্ছেন অধম হিনী শুরুতে ফেরাউনের সাথে মোসা সংঘাত ছিল কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেই সংঘাত দরবার থেকে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 এবারে সে ধন দৌলতকে বানিয়ে দিল শ্রেষ্ঠত্ব বিচারের মাপকাঠি এর মাধ্যমে আদর্শ লেনদেন আচার সবকিছু নকল করছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি একজন মুসলিম আপনি কুরআ বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন রাসুলামের হাদিস কে বিশ্বাস করেন এই পথ সত্য এবং সঠিক সেটাকেও বিশ্বাস করেন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 নারীদের মতো বলা পরে বসে থাকা মোসার মতো সুপুরুষের পক্ষে সুশোভন কোন আচরণ নয় একটা নির্দেশক ফেরাউনের নষ্ট হয়ে গিয়েছিল ফেরাউন প্রশ্ন করল কেন তার সাথে কোনো কেন দলভেদে আসলেন না যেভাবে ফেরাউন শোডাউন করে ফেরাউনের সামনে থাকে অসংখ্য প্রহরী পেছনে থাকে প্রহরী মুসার কি আছে ফেরজ তারা দল তার সাথে আসলো না কেন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 জনগণ শাসকদেরকে ক্ষমতা দিয়েছে তোমরা ইচ্ছা মতো জীবন বিধান তৈরি যা একটা উদাহরণ হিসেবে বৈধ অবৈধ নির্ধারণ করার ক্ষমতা তুলে নিয়েছে মানুষ নিজে নিজের জন্য বৈধ ঠিক করছে অবৈধ ঠিক করছে ফলাফল আল্লাহ যা নিষিদ্ধ করেছেন হারাম করেছেন মানুষ সেই নিষিদ্ধ মন্দ কাজগুলোকে বৈধ করে দিচ্ছে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 যারা পেছন থেকে শাসকেরা তারা হচ্ছে আমেরিকার পকেটে আমেরিকানরা তারা হচ্ছে ইহুদিদের ইহুদিরা তারা হচ্ছে শয়তানের বলেছেন। ফেরাউন তার বনীসাইল জাতিকে নিজের দাস জাতিতে পরিণত করেছিল বর্তমান যুগের ফেরাউনেরাও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 तरचित प्रबंध विश्व राष्ट्रिकाराम गवेषणाम लिखे जर शुरू गरच ना बुलेट ना खरच कर एक फोटा रक्त ना झरिए एक जरूर पतन घटाना सम्भवी पतन घटान भेतर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 রাজনৈতিক দর্শনের পরিবর্তন পলিটিক্স হচ্ছে পলিসি বা নীতির সমষ্টি আমরা মুসলিম আমাদের জন্য সেই পলিসি বা লিগেসি গ্রহণের স্থান হচ্ছে কুরআ এবং হাদিস কিন্তু বর্তমানে সেই আদর্শ গ্রহণের স্থানটিকে সুকৌশলে পরিবর্তন করে ফেলা হয়েছে একটা বাস্তবতা আমরা দেখতে পাই যখন দেশের অস্থিতিশীল অবস্থা এটা ক্রমশ চলমান অবস্থাতেই আছে কিন্তু যখন পরিস্থিতি প্রকট আকার ধারণ করে তখন আমাদের তথা তথাকথিত মিডিয়াগুলোতে কাদের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 এরাই হচ্ছে এই যুগের ফেরাউন আর মুসলিম ভূমিগুলোতে তারা তাদেরই সহযোগী দালালদের যেভাবে সম্প্রদায়ের ভুক্ত বন ইসরায়েলের সদস্য অথচ সে সহযোগিতা করছিল ফেরাউনকে বিনিময়ে ফেরাউন তাকে দিচ্ছিল সম্পদ এবং ধন ভাণ্ডার ফেরাউন তার জাতিকে বিভ্রান্ত করেছিল যেন তারা সত্য বা হক জানতে না পারে বা বুঝতে না পারে এবং তারা বিভ্রান্ত হয়েছিল কারণ সেই জাতির লোকেরা তারাও ছিল দুর্নীতিগ্রস্ত তারাও ছিল ফাঁসিক ও আলা সাল্লাম